প্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিপূর্বে যে আলোচনা চালু রেখেছিলাম সেটা হচ্ছে জীবনের কিছু অংশ संक्षिप्त आकार जीवन रसुल तुलेम पर आकार दशम नम्बर पर्व करते जा पर्व जो आलोचना था আবু সালামাহ ইবনু আবদুল আসাদ তিনি হিজরত করে গেলেন রসুল আকরমের যে আদেশ ছিল হিজরত করার সেই আদেশ পালনার্থে তিনি হিজরত করলেন এবং আমি করলেন এবং তার সাথে তার স্ত্রী লাইলা আবি হাসমা এবং এরকম ভাবে বনী জাহাজ হিজরত করে গেল এরকম ভাবে উমরুল্লাহ রাত্রি বেলায় লুকাইত ভাবে হিজরত করেছিলেন আইয়া সবনা আবি রবি আহ এবং হিসাম ইবিনের সাথে बेपारे सीरत ग्रंथे विशुद्ध सूत्री वर्णना कर কিন্তু কথা আপনার একটা প্রচলিত আছে সেটা হচ্ছে হজরত নাকি প্রকাশ্যে ছিল তিনি সবাইকে হুমকি দিয়েছেন যে মান আরাদা হুমকি দিয়েছেন যে চায় যে তার মা তাকে হারাবে হম এবং যে চায় তার সন্তানকে ইয়েম করবে এরকম নাকি হুমকি দিছে তাহলে আমাকে আমার পথে বাধার সৃষ্টি করো এরকম হুমকি দিয়েছিলেন নাকি এরকম सठी विशेषकर मुसेद आल आजमिर সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন সুতরাং এই বিশুদ্ধ সিরত আমাদের অবশ্যই জানতে হবে পরবর্তীতে আপনার বায়াতে আখাবাজে হয়েছিল যার পরে থেকে হিজড় শুরু হলো তার দুই মাস পরপরে এমন হলো যে মুকাতে আর কোন মুসলমান ছিল না শুধু ছিল শুধু ছিলেন দুই মাসের ভিতরে রসুলের আদেশ পালন করতে সকল সাহাবেই হিজরত করে চলে গেছেন রসুল আকরম সাহায্য যখন নিশ্চিত হতে পারলেন যে এখন আপনার তার সাহবা মত থেকে কেউ বাকি নেই সবাই করে চলে গেল শুধু এমন লোক সবাই হিজরত করে চলে গেছেন যখন ব্যাপারটা তিনি নিশ্চিত বলেন। এবং আবু বকরো কিন্তু বারবার রসুল আক্রামসুল ইসলামের কাছে অনুমতি চাচ্ছিলেন যে আমি কি হিজরত করে চলে যাব তখন রসুল আক্রামস যে তুমি তাড়াতাড়ি করতে চেষ্টা করো না তাড়াতাড়ি ইজরত করোনা আশা করা যায় যে আল্লাহ তোমার একজন সাথী মিলিয়ে দেবেন সাথী বলতে তিনি নিজকেই বুঝাচ্ছিলেন যখন আল্লা পক্ষ থেকে রসুল আকরম সুলা হিজরতের অনুমতি এসে গেল হিজরত করার জন্য এবং এটাও অনুমতি এসে গেল যে হিজরতের মধ্যে তার সাথী হবেন আবু বকর রদ্লাহ তরানু তখন রসুল আকরম সুল ইসলাম আবু বকর সিদ্দিক কে রদি আল্লাহ হিজরতের সংবাদ দিলেন যে আমরা ইনশাল্লাহ হিজরত করব। ক্ষেত্রে তখন আবু বকরমু তিনি দুটি উঠ করলেন সফরের জন্য তার নিজের জন্য একটি আরেকটা রসুল জন্য কুরাই বংশের লোকেরা কাফেররা একত্রিত হয়েছে হম আপনার দারু নদা তাদের মিটিং এর হয়েছে এবং তারা কিভাবে ক্রাম তো চলে গেছে গেছে কিন্তু যদি মূলটাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে আর কঠিন হবে না কারণ তিনি তো সব মানে মানে চালাচ্ছেন তিনি তো আসল যেটাকে বলা হয়কে হিজরুতের আগে হত্যা করে দিতে হবে এবং তারা ঘোষণাও দিয়েছিল এই ব্যাপারে যেই ব্যক্তি তাকে হত্যা করতে পারবে তাকে একশুটি মোট দেওয়া হবে এরকম ঘোষণাও এসেছিল एमन की अपने देवा है शानु तार रसुल आल्लाज शानु तरह नबी के प्राज वंश षड़ षड़ रक्षा करपर ता अति द्रुत दिए रसुल्लम के बुदे ष चलते তখন রসুল আকরম আকার আবু বকর এই গা রে শহুরের মধ্যে শাহর গর্তের মধ্যে তিন দিন অবস্থান করেন কারণ আরব নিয়ম ছিল যে আপনার তিন দিন পর্যন্ত খুঁজে না পাওয়া গেলে তারা নিঃস্তেজ হয়ে যেত এবং এই তিন দিনের মধ্যে আসমাহ বিন তো আবি বাকর তিনি কি করতেন রসুল আকর ইসলামের কাছে এবং আবুকরের কাছে খানা নিয়ে আসতেন প্রত্যেকদিন তো তারা খুঁজে পায়নি এক একদল চালাক দল তারা কিন্তু আপনার এই গারো সৌরের কাছে কিন্তু পৌঁছে গেছে এবং তারা গারে সৌরের যে গেট আছে সেখানে দাঁড়িয়ে গেছে মাথায় বুদ্ধি দিয়ে দিলেন যে তারা যেন গাড়ো সুরের কাছে চলে যায় এবং তারা সুর আক্রমশ করতে সেখানে অবস্থান করতেছিলেন কিন্তু তাদের মানসিকতায় এটা ঢুকিয়ে দেননি যে একটু তাকাবে ভিতরের দিকে দেখতে পেতেন কিন্তু আল্লাহ শানু তাদের অন্তরের মধ্যে এই কথা ঢেলে দেননি বরং তাদের অন্তর থেকে এই চিন্তা দূরে সরিয়ে নিয়েছেন এবং তাদের কেউ চেষ্টা করেও দেখেননি যে গর্তের ভিতরে কি আছে দেখারও কি চেতনা ভোধ করেননি কিন্তু একটা কথা জেনে নিতে হবে এখানেও ভুল একটি কথা চালু আছে সেটা হচ্ছে অনেকে মনে করেন যে আল্লাহ শানুহু তাদেরকে রক্ষা করার জন্য মাঁকড়াশা জাল একবারে দুর্বল সূত্রে এই আপনার ঘটনাটি ইমাম আহমেদ রাহিম বর্ণনা করেছেন কিন্তু এটা শক্তিশালী কোন সনদ নেই সুতরাং এটার কোনো ভিত্তি নেই বরং আল্লাহ এমনিতেই আপনার তাদেরকে রক্ষা করেছেন যে তাদের মাথার মধ্যে এটাই আসেনি যে একটু নিচের দিকে তাকাই তারপরে এই কাফের গুলো শেষ পর্যন্ত চলে গেছে ওই গর্তের মুখ থেকে গেছে হম এবং আল্লাহ শানু তার রসুলকে তাদের হাত থেকে রক্ষা করলেন আলোচনা ইনশাল সামনে আরেকটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ তৌফিক দেন সেই কামনা করে এখানে শেষ করছি ওসলাল